বিসম রহিম আলহামদুলিল্লা ala মহমদ কমা তলিমাহিমার্ক মহমদ ও আল মহমদ কমা বারাকিমাহিদ মজিদ রসুল তো শুরত মন্ডলী আসসালাম রহমত আল্লাহব আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো সায়দ রবি বর্ণিত যে নিশ্চয় আল্লাহর সাল্লাহ আলী বলেছেন প্রকৃত ইমানদার মুসলিমগণ মঙ্গলের মধ্যেই থাকবে যতদিন তারা সুর্যাস্তের পরে চাড়া তাড়াতাড়ি রোজা ইফতার করতে থাকবে সাহেব হাদিস নম্বর ১৯৫৭। এবং শাহী মুসলিম হাদিস নম্বর আটচল্লিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটির দ্বারা আমরা অনেক উপদেশ পাচ্ছি তার মধ্যে এই বিষয়টি যে আমরা যখন জানতে পারবো যে সূর্য অস্ত হয়েছে তখনই আমরা রোজা খুলে দিবো বা রোজা ইফতার করব। তাই यह हादी होते शिक्षणियों विषयगुलिर मध्य दिखे करिए अपन सामने एक विषय हज़र द्वारा प्रमाणित हे जेको मुसलिम व्यक्त उचित से जान सूर्य विषय देखे अथवा निर्भर जोग्य खबर मध्यमे सठिक भावे जेने पर ही रोजा इफतार कर দুই নম্বর উপদেশের মধ্যে এই বিষয়টি রয়েছে যে সূর্যাস্তের পরিপরি। পরেই তাড়াতাড়ি রোজা ইফতার করার মধ্যেই রয়েছে মঙ্গল আর এর মধ্যে এই রহস্যটি রয়েছে যে দিনের কোনো অংশকে যেন রাত্রির অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমি যদি দেরি করে ইফতার করি তাহলে যেন আমি দিনের মধ্যে রাত্রির কিছু অংশকে ঢুকিয়ে দিলাম আর এটা নয় কেন যে পবিত্র কোরআনের পরিপূর্ণ করো মানে যে রাত্রি যখন শুরু হয়ে গেল। মানে সূর্য ডুবে গেল রাত্রি এসে গেল সঙ্গে সঙ্গে রোজা খুলে দাও বা রোজা ইফতার কর তিন নম্বর উপদেশ হচ্ছে এই যে মুসলিম মুসলিমগণের মধ্যে মঙ্গল বিরাজ করার বিষয়টি আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামের অনুকরণের উপর নির্ভরশীল সুতরাং আমরা যত অনুসরণ করব রসোল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ততই আমরা মঙ্গল লাভ করতে পারব কিন্তু দুঃখের বিষয় কোনো কোনো মুসলিম সমাজে দেখা যায় যে সূর্য ডুবার একটি টাইম দিচ্ছে পঞ্জিকাতে আর ইফতার করার টাইম পাঁচ মিনিট বা দু চার মিনিট পরে দিচ্ছি তো এটা ঠিক নয় সন্দেহ করতে হবে না যেমনই সূর্য ডুবে যাওয়ার খবর পেলাম বা পেয়ে যাবো তখনই রোজা আমি খুলে দিবো বা ইফতার করবো সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আমাদেরকে মনে রাখতে হবে সদা সর্বদা যেন আল্লাহ ও রাসুলের নিয়ম আমরা মেনে চলি এর আগে যেন আমরা চলে যায় কেন যে আল্লাহ বলেছেন নিজের থেকে সুতরাং আমরা আল্লাহ বিধিবিধান নিয়ম কানুন প্রণালী মেনে চলব তার বিরোধিতা করব না বা সেটাকে নিচে ফেলে রাখবো না কোনো সময় আসসালাম আলিকুম রহমতুল্লাহি